আসসালাম بعد দর্শক বৃন্দ যারা আমার সামনে উপবিষ্ট রয়েছেন এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে পিস বাংলা দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ধারাবাহিক প্রোগ্রাম কিতাবত তাও হিত এর মূল্যবান দর্শক আমরা পূর্বে ইতা হিত প্রাসঙ্গিক বিষয়গুলি ধারাবাহিকভাবে আলোচনা করেছি আল্লাহ সুবাহ এর একত্রবাদের বিষয়গুলি এর পরিচয় সংজ্ঞা প্রকারভেদ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 दास दासी शब्दगलीहर करबाधर शब्द व्यवहार कर तक सम्बोधन करबाए लेखक रहमहल्लापर् आलोचना नहीं एकम्र प्रकृत पक्षे जिन्हुक के तारंदा दास आब हिसाब से उल्लेख करते हल्ला आल्ला আমরা গোটা বিশ্বের যতমাক লোক রয়েছি সকলে আমরা আল্লাহ সুবাহানই বান্দা তিনি বলতে পারেন আমার বান্দা বা আমার দাস বা আমার বান্দি বা আমার দাসী যেটা আরবি ভাষায় আব্দি ও আমাতি এটা আল্লাহ সুবাহর জন্য শোভা পায় যেহেতু তিনি হলেন আমাদের খালেক আমাদের মালেক এবং আমাদের সব কিছুর মালিক হলেন একমাত্র তিনি আর মানুষ মানুষ খনিকের জন্য হয়তো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 शब्द ना तरब और दास कृत दास दास दासी से ভাব জন্য কখনো না ফুটে উঠে সে বিষয়টি আবু আল্লাহ তিনি বর্ণনা করছেন আল্লাহ রসুল সাল আলিহাল্লাম তিনি বলেন রবকে অজু করা ইত্যাদি ইত্যাদি করা কে কখন বলবে কথা বলবে যখন কোন দাস এর মালিক সেই দাসের মালিক সে তার দাস বা দাসীকে সম্বোধন করে कि आदेश करते बोला शब्दगुलहार कर ठीक नई शब्द गुली शब्द होब के রব শব্দ ব্যবহার করা হয়েছে কারণ হওয়ার মানুষ তার অধীনস্থই চার দশ বা একশো দুইশো বা এক হাজার দুই মানুষ তার অধীনে কাজ করে এর অর্থ এই নয় যে তিনি তাদের রব হয়ে গেছেন তা কখনো নয় তাদেরকে হয়তো সামান্য কাজ করে সেজন্য তিনি তাদের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 बर जेना शब्दगुली तुम तुम्हारे मालिक जे ता खावा मालिक बोलते मालिकर समय अब्द नालिक द्वारा उद्देश्य आल्ला रब शब्द टीओ आल्ला आलार क्षेत्र प्रोजोज्य है एवं अन् क्षेत्र प्रोजोज्य है और भी भाषा भाषागत दिक्थ रब शब्दर अर्थ हलोतिपालक रब शब्दर अर्थ हलो मालिक তো আল্লাহ সুবাহ আলার জন্য যখন এই রব শব্দটিকে আমরা ব্যবহার করব তখন অর্থ দাঁড়াবে যে গোটা বিশ্বের যিনি মালিক গোটা বিশ্বের যিনি প্রতিপালক গোটা বিশ্বের যিনি পরিচালক তিনি হলেন রব রব্বুল আলমিন আর কোন ব্যক্তিক্ষেত্রে ক্ষেত্রে যখন এই শব্দটিকে ব্যবহার করা হবে তখন সেটি অর্থ থাকে যেমন বলা হয় রব্বুল বাঈদ আরবি ভাষায় ব্যবহার হয় মানে বাড়ির মালিক এরপরেও এ হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম भाव सृष्टि जर फिर आल्लासे पत्र हो जाए तो यह समस्त भाव जन तरह सृष्टि ना जाबोधन करा से आना शब्द विशेषकरबी भाषा व्यवहार करनाषिधर जो बांगाली भाषा बांगला भाषा जो बांगला भाषा व्यवहार करब्द गी के लक्ष्य रखते जाना एम शब्द व्यवहार करब ना যে শব্দটাকে হয়তো অর্থগত দিক দিয়ে আল্লাহ ব্যবহার করি আমাদের দ্বারা আল্লাহ সুবাহর সাথে বেআ আচরণ হয়ে যেতে পারে অনুরোধ ভাবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওয়ালিয়কুল সঈদি ওয়া কোন কৃতদাসও যেন সে তার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 وشفق فقون... السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته প্রিয় দর্শকবৃন্দ আসুন ফিরে আসছি সংক্ষিপ্ত বিরতির পর আমাদের কিতাবুত তাওহীদের ধারাবাহিক দর্সে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছিলাম সেই বিষয়টি হচ্ছে মানুষ পারস্পরিক সম্বোধন করে যে সমস্ত শব্দগুলি ব্যবহার করবে इस शब्दगल क्षेत्र होते जान आल्लाब्दुल्य शब्द उद्देश्य शब्दगुलिवहार ना करी बर आल्ला आलमीर जन जो शब्दगल व्यवहार करना जी अर्थे जृष्टिकोण थके अर्थे ओ दृष्टिकोण थी माजे परस्परिक সম্বোধনে সেই শব্দগুলি ব্যবহার করে থাকি তাহলে এটাও এক প্রকার হয়ে যাবে। কারণ যে মর্যাদা দেওয়া দরকার আল্লাহকে সেই আমরা মর্যাদাকে দিচ্ছি বা তার ক্ষেত্রে এটিকে প্রয়োগ করছি এজন্য এটাও এক প্রকার শের হয়ে যাবে আসুন আমরা যে হাদিসটি নিয়ে আলোচনা করছিলাম আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম তিনি বলছেন যে ওয়ালিয়া তাহলে এই হাদিস থেকে একটি অনুমতি পাওয়া যায় যে মাওলা এই শব্দটি হলে। আল্লাহ ছাড়াও মাকলুকের ক্ষেত্রেও ব্যবহার করার সুযোগ রয়েছে তো মখলুকের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে যখন আমরা এই শব্দটিকে ব্যবহার করব। মাওলা না তখন আমরা অবশ্যই সেই ধরনের আমাদের বিশ্বাস থাকবে যে তিনি আমাদের সার্বিক মূল পরিচালক নন বরং তিনি একজন আলেম হিসাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদেরকে গাইড দেন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 আওয়ামীকে একটা এসে যেতে পারে যে আল্লাহ সব যেমন আমিও সেরকম আবদের মালিক হয়ে গেছি যেটা অবশ্যই একটি চিন্তা ও পর্যায়ে চলে যাবে। অপর যাদেরকে এই শব্দগুলি সম্বোধন করা হবে তাদের মাঝেও একটা হীনতা বা একটা ছোট ভাব তাদের মাঝে সৃষ্টি হয়ে যেতে পারে বা তাদের মাঝেও আসতে পারে এজন্য জন্য এই সমস্ত শব্দগুলি প্রয়োগ বা ব্যবহার নিষেধ করা হয়েছে কারণ আল্লাহ মালিকের যেমন মর্যাদা রয়েছে ওই কৃত দাসের কাছে কারণ আল্লাহ রব আল বলেন ইন্না আক্রামাকুম্লাহম তোমাদের মাঝে যেই সবচেয়ে আল্লাহ যেই সবচেয়ে বেশি তাকুয়াশীল সেই হলো আল্লাহর কাছে বেশি সম্মানী তো অনেক সময় মালিকের কাছে মালিকের চেয়ে তার কৃত বেশি তাকুয়াশীল হতে পারে সেই হিসাবে সমস্ত শব্দগুলি যেন বলে মালিক যেন এভাবে বলে যে আমার কাজের ছেলে বা কাজের মেয়ে শব্দগুলি ব্যবহার করবে যেগুলিতে একটা মানুষের যে বান্দা আর একটা মালিক হয়ে যাওয়ার যে ভাব সেই ভাবটা এখানে কিছুটা কমে আসবে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 লেখক রাহম এই পর্যায়ে নিয়ে এসেছেন সে অধ্যায়টি এর পরের অধ্যায় আমরা আলোচনা শুনবো পঞ্চান্নতম অধ্যায় বাবন আলা বিল্লাহ আল্লাহ সব আলাহকে সম্মান মর্যাদা প্রদর্শনের ক্ষেত্রেও আরো কতগুলি কাজ রয়েছে সেগুলির মধ্যে একটা অধ্যায় হলো অর্থ হলো এই লাইরাদ্যু মানসা আলা বিল্লাহ যে ব্যক্তি যে ব্যক্তির কাছে কেউ আল্লাহর ওয়াস্তে কিছু চাইবে তাহলে তাকে যেন কখনো খালি হাতে ফিরিয়ে না দেওয়া হয় ধার কর্য হোক বা টাকা ছাড়াও বিভিন্ন রকমের সহযোগিতা হোক কেউ যদি আল্লাহর অস্তে এটা চেয়ে থাকে লাউরাদ্দু তাকে যেন কখনো ফিরিয়ে না দেওয়া হয় কেন তাহলে চাওয়া বোঝা যাচ্ছে দুই ধরনের হতে পারে একটা আল্লাহর এখানে গুরুত্ব কারণ যখন আমি আল্লাহর রস্তে বললাম মানে আল্লাহর মাধ্যমে আপনার কাছে আল্লাহর উসিলা আপনার কাছে সাহায্য চাচ্ছি আল্লাহর রস্তে সাহায্য চাচ্ছি এটা যখন আমি বললাম এরপরেও যদি আপনি না দেন श्रद्धा प्रदर्शन कर हलोना क्यों जो कारो काल् वे कि चाय आल्लर सम्मान चेस्टुक हम जो हम मूलत चावा विषय कथा हम चावा मानुष्टर से हाथ पता ए पेशा के इसलम कैनी मानुषा के इसलमुसित कर বরং সুফলা। রসুল হাত নিচের হাত মানে উপরের হাত হলো যেটা দেয় সেটা হলো যেটা নেয় সেটা হলো নিচের হাত তা আল্লাহ বলছেন যে উপরের হাত নিচের হাতের চেয়ে অনেক উত্তম মানে কি নিরুৎসাহিত করা হচ্ছে যেন কেউ নিচের হাত কারো যেন না হয়ে যায় বরং মানুষের অপ্রয়োজনে যদি কেউ কারো যদি একান্ত প্রয়োজন হয় যেটা ছাড়া তার জীবন চলছে না ক্ষেত্রে সে চাইতে পারে। কিন্তু এই ধরনের যদি না হয়ে তার বেশ রয়েছে যেমন আজকে অনেক আমরা পেয়ে থাকি অনেক ভিক্ষুককে পেয়ে থাকি বেশ ভালো ব্যবসায়ী ভিক্ষুক মানে তার মোটামুটি চলছে চলার মতো সবকিছু আছে বাসাবাড়ি আছে অনেক কিছু রয়েছে से पेशागत भा भिक्षा कर ही चले आल्लासम बेपारे खुब कठिन शुरूगत भिक्षु क्या जो उठाना तरह शरिशुगो खसे खसे पड़े क्यों से मानुष्थ हवाटाई पेशा हिसाब से ग्रहण करत यह कठिन शासि বন্ধুরা আল্লাহ রাসুল সাল্লাম এমন ছিলেন তারা কখনো কারো কাছ থেকে সহজে হাত পাততেন না চাইতেন না। এমন যে একজন উপরে চড়ে রয়েছেন। ঘোড়া থেকে তার যদি হাত থেকে ঘোড়ার করা পড়ে যায় সেটাও মানুষের কাছ থেকে চাইতেন না বরং নিজে নেমে সেটা হাত দিয়ে তুলে নিতেন মানুষের কাছে কখনো কারণ কারো কাছে চাইলেই তার কাছে যেন এক প্রকার নত হওয়া হয় তার কাছে এক প্রকার ছোট হওয়া হয় ইসলাম আসলেই মানুষকে সব দিক দিয়ে এই বিষয়গুলি ইসলাম শিক্ষা দিয়েছে কারো কাছে আমি কেন ছোট হয়ে থাকবো কেন কারো কাছে আমি ছোট হতে যাব, এত নত হতে যাব। তাই ইসলাম সহজে হাতপাতার জন্য উৎসাহ দেয় নাই অনুমতি দেয় নাই একান্ত কেউ যদি কোনো পর্যায়ে থেকে যায় তাহলে সেটি বিষয় আবার অপর দিক দিয়ে ইসলাম মানুষকে আবার কি করে যত রকমের যে যত সহযোগিতা দিতে পারে সেটা আবার উৎসাহ দেওয়া হয়েছে অর্থাৎ না চাইতেও যেন সহযোগিতা পাওয়া যায় এমনও ইসলাম আবার উৎসাহ দিয়েছে তো প্রথম হল মানুষের চাওয়া এমনি ঠিক নয়। দ্বিতীয় হলো যদি একান্ত কাউকে চাইতে হয় তাহলে সে চাইবে তারপরে কেউ যদি চেয়ে বসে আল্লাহর তখন আমাদেরকে এই বিষয়টি আরেকটি দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে হবে তাহলে আল্লাহ সব আল্লাহ সম্মান দেওয়ার জন্য আল্লাহকে সম্মানিত করার জন্যই কেউ যদি আল্লাহর অস্তে চেয়ে থাকে তাহলে আমরা তাকে বা এই ধরনের এই ধরনের অপকর্মের জন্য যারা আমার কাছে টাকা চায় বা নিতে চায় আবেদন করে সওয়াল করে সে যদিও আল্লাহর নামে করে থাকে আমি যখন জানছি যে এই টাকাটা নিয়ে অন্যায় কাজে লিপ্ত হবে তখন তাকে আবার এই দৃষ্টিকোণ থেকে সেটা আল্লাহ অন্যায় কাজে না হয় সেখানে যদি সে সমস্ত অবস্থা যদি না হয়ে থাকে তাহলে আল্লাহ সুহান হওয়া তা আল্লাহর যদি কেউ চেয়ে থাকে আল্লাহর অস্তে আল্লাহর সম্মানার্থে সেখানে অবশ্যই মানুষের তার সাধ্য সামর্থ্য অনুযায়ী যতটুকুই হোক কিছু দিয়েও যে ব্যক্তি আল্লাহর অস্তে কোনো আশ্রয় চাইবে তাকে আশ্রয় দাও এর আগে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি যে চাওয়া তো একমাত্র আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছেই হতে হবে তবে মানুষ যে যেটার ক্ষমতা যার রয়েছে যার যতটুকু অধিকার রয়েছে এই বিষয়ের ক্ষেত্রে মানুষের কাছে তাকে আশ্রয় দাও আর যে আল্লাহর আসতে যে যারো কাছে কিছু আবেদন করবে তোমরা তাকে দাও আর যে তোমাদেরকে দাওয়াত দেয় তোমরা সে দাওয়াতে সারা দাও দাওয়াত দেওয়া দাওয়াত এখানে বিভিন্ন রকমের হতে পারে বিশেষ করে এখানে দাওয়াত দ্বারা উদ্দেশ্য হলো খাওয়া দাওয়ার দাওয়াত দাওয়াত যদি কেউ দিয়ে থাকে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ফা আজিবহু তার খাওয়া দাওয়ার দাওয়াতে সারা দাও মানে তার দাওয়াত কবুল করো তো যে সমস্ত অনুষ্ঠানে খাওয়া দাওয়ার দাওয়াত দেওয়া হয় একজন মুসলিম আরেকজন মুসলিমের হক হিসাবে সেই দাওয়াত কবুল করাটা হলো আজীব তবে কতগুলি বিষয় তাকে লক্ষ্য করতে হবে এই দাওয়াত পালন করার ক্ষেত্রে কয়েকটি অবস্থা হতে পারে প্রথম ওই দাওয়াত কবুল করা গ্রহণ করা যেখানে কোন শরীয়তের নিষিদ্ধ বিষয় থাকবে না তাহলে সেই দাওয়াতে যাওয়াটা হলো অজীব এখন আজকাল যে আমাদের বহু ধরনের দাওয়াত হয়ে থাকে যেমন আমরা আমাদের সামাজিক যেগুলি বউভাত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 অধিকাংশ দেখা যায় যে সেখানে গান বাজনা ইত্যাদির আয়োজন থাকে তো যেখানে গান বাজনা এ সমস্ত অশ্লীল গান বাজনা গুলির আয়োজন থাকে সেটি অবশ্যই শরীয়ত নিষিদ্ধ বিষয় তাহলে সেখানে যাওয়াটা অপরিহার্য নয় দ্বিতীয়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 গানবাজনার উৎসব বা সিনেমার উৎসব সেখানে তিনি দাওয়াত আমাকে কোন সন্দেহ নাই এটি অবশ্যই উপার্জন সবগুলোই হান্ড্রেড হারাম এছাড়া সামান্যতম তার হালাল কোনো বিষয় নেই তাহলে এমন ক্ষেত্রে যদি হয় তাহলে সেখানেও যাওয়া নয় এমনই আরো কয়েকটি বিষয়ে রয়েছে যেগুলি আমরা ہمارے করব ای شاء اللہ یہ کرو یہ پہ جاسلام علیکم و رحمت اللہ و